ইবনু উমার রোদিয়াল্লাহ তালাহ হতে বর্ণিত এক ব্যক্তি নাবী সাল্লাহ আলাইসাল্লামের নিকট রাতের সালাত সম্পর্কে জিজ্ঞেস করল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন রাতের সালাদ দু রাকাত করে আর তোমাদের মধ্যে কেউ যদি ফাজর হবার আশঙ্কা করে সে যেন এক রাকাত সালাত আদায় করে নেয় আর সে যে সালাত আদায় করল তা তার জন্য বিতর হয়ে যাবে